মানবতা সমাধান অ আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকের অধিবেশনে সবরের ফজিলত নিয়ে ইনশাল্লাহ কথা হবে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের অধিবেশন শুরু করতে চলেছি সুপ্রিয় দর্শক আমরা গত অধিবেশনেও ধৈর্য ধারণকারীদের ফজিলত নিয়ে কথা বলেছিলাম আমরা চারটি ফজিলত আলোচনা করেছি পঞ্চম নম্বর ফজিলত হলো মহানরবুল্লা আলমিন সোর আকার ১৫৫ থেকে ১৫৭ নম্বর আয়াতে ধৈর্য ধারণকারীদের ফজিলত নিয়ে কথা বলেছেন তাদেরকে সুসংবাদ দান করেছেন মহান্নবুল আলম এরশাদ করেন অবশির ধৈর্য ধারণকারীদের সুসংবাদ দিয়ে দাও তাদেরকে সুসংবাদ প্রদান করো এবং মহান্নবুল আলমিন এখানে এ তিনটি আয়াতের মাঝে তাদের যে ফজিলত একই সাথে তিনটি ফজিলতের কথা বলেছেন যে একই সাথে তিনটি ফজিলত অন্যান্য গুণের অধিকারীদের ক্ষেত্রে মহানবুল্লাহ করেন যে তাদের জন্য সুসংবাদ হলো আলাইহিম ইকা আলাইহী সলাহিম যা আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি করুণা আসতে থাকে মহানরবুল আলমিন তাদেরকে করুণা করেন তাদের প্রয়োজন মিটিয়ে দেন আর ও রহম্যা এবং তাদেরকে অনুগ্রহ করেন মহানরবুল আলামিন তাদেরকে যখন সার্বিকভাবে তাদের প্রয়োজন মিটান সাথে সাথে তাদের দিয়ে ফেলেন। হুমুল মুহতাদুন আর এই ধৈর্য ধারণকারীরা হলেন সঠিক পথ প্রাপ্ত তারাই একমাত্র সঠিক পথ পেয়েছেন অতএব আমাদের লক্ষ্য করা উচিত যে মহানরবুল আলমিন যখন কাউর গুণের ক্ষেত্রে তাকে এমন সার্টিফিকেট দিয়েছেন যে তারা সঠিক পথে আছেন অথবা সঠিক পথ প্রাপ্ত তারাই এই ক্ষেত্রে যে কর্মের ক্ষেত্রে তিনি বলেছেন যে কর্মের মাধ্যমে তিনি সঠিক পথ পেয়েছেন সে কর্ম আমার মাঝে থাকা উচিত আমিও সঠিকভাবে সে কর্মকে আমার মাঝে বাস্তবায়ন করার যে অঙ্গীকার সে অঙ্গীকার করা উচিত আর আমাদের এই দুনিয়াতে যেটি মূল চাওয়া আমরা বলতে পারি যে চাওয়ার মাধ্যমে পরকালে আমরা সফলতা অর্জন করতে পারি এ ধরনের চাওয়া কি হতে পারে যদি এই প্রসঙ্গে আমরা কথা বলি তাহলে আমরা আলোচনা করব আমাদের নামাজগুলোকে নিয়ে আমরা নামাজ পড়ি এবং নামাজে প্রতিটি রাখাতে একটি অংশ আমরা পড়ি আর সেটি হল সুরাতুল ফতিহা এই সুরাতুল ফাতিহাতে মহানরবুল আলমিন এমন কিছু দিক নিয়ে আলোচনা করেছেন যে দিকগুলি মমিনের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বরং বরাজিতে আলমিন এর পরে আয়াতির হে আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করো তুমি আমাদেরকে হেদায়াত দান করো তুমি আমাদেরকে সঠিক পথের উপর বহাল রাখো যদি আমরা সঠিক পথের উপর বহাল থাকতে পারি তাহলে মহানবুল্লা আলামিনের কাছে আমরা সফলতা অর্জন করতে পারি তাহলেই মহানবুল্লা আলামিন যে সুন্দরভাবে আমাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন সে জান্নাতের অধিকারী হতে পারি মহানবুল্লাহ আলমিনের কাছে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস চাই আর সেটি হলো হেদায়াত আল্লাহর কাছে সঠিক পথে থাকতে চাই আর এটি হেলো দুনিয়াতে মমিনের জীবনের সবচেয়ে বড় পাওয়া যে সে উপরে আছেন আজকে আমরা খুব ভালো করে জানি আমাদের অবস্থা মুসলিমদের অবস্থা দলাদলি ভাগাভাগি কত ধরনের ভাগ কত ধরনের মত কত ধরনের পথ কত ধরনের তৈগা সেগুলোর মাঝে যদি আসল অংশ খুঁজে বের করি তাহলে আমরা বলবো যারা সঠিক কোরআন এবং হাদিসকে ধারণ করেছেন এবং তার উপরে তাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে সকল সেক্টরে এই ইসলামকে কায়েম করার চেষ্টা করেছেন তারাই হলেন সফল কারণ তারা কোরআন এবং হাদিসকে ফলো করেন তারা হলেন সফলকাম। আর মহান্নবুল্লাহ আলমিন সফল কাম সম্পর্কে তিনি বলেন যারা মহান্ন আলমিনের যে আদেশ নিষেধের ক্ষেত্রে ধৈর্য ধারণকারী হয়েছে ধৈর্য ধারণ করেছে মহান্নবুল্লাহ আলমিন তাদেরকে অনুগ্রহ করে থাকেন আর তাদের প্রতি তিনি দয়া দিয়ে থাকেন তাদের করুণা তিনি দিয়ে থাকেন মহান্নবুল্লা আলামিন তিনটি গুণের কথা বলেছেন সোরা বাকারার একশত সাতান্ন নম্বর আয়াতে মহান্নবুল্লা আলমিন তাদেরকে হেদায়ত দেন সুপ্রিয় দর্শক আমাদের অবশ্যই লক্ষণীয় যে মহানবুল্লাহ আলমিনের আদেশ নিষেধের ক্ষেত্রে আমাদেরকে উৎসর্গ করতে পেরেছি কিনা আমরা মহানরবুল্লা আলামিনের। আদেশ নিষেধের ক্ষেত্রে আমরা ধৈর্য ধারণকারী হতে পেরেছি কিনা যদি ধৈর্য ধারণ করতে না পারি তাহলে মূলত আমি ধৈর্য ধারণকারীর যে গুণ সে গুণ অর্জন করতে পারিনি অতএব আমাকে আবারও ফিরে আসতে হবে ছয় নম্বর গুণ হল মহান্নবুল আলমিন সাহায্য সহযোগিতা করে থাকেন আর যে পদ্ধতিতে পদ্ধতি লাগবে পদ্ধতি ছাড়া কোনো কিছু হয় না মহান্নবুল আলমিন তার বান্দাকে তিনি জান্নাত দিবেন মাধ্যম আছে আর মাধ্যম হলে সৎ কাজ করা মহান্নবুল আলমিন যদি চাইতেন তাহলে এটি করলেও পারতেন যে তার বান্দা যতগুলো পৃথিবীতে পাঠিয়েছেন সবকে তিনি আলমিন তার বান্দাকে তিনি পরীক্ষা করবেন কে ডাকে সাড়া দিয়েছে কে মহান্নবুল্লাহ আলমিনের ডাকে সাড়া দেয়নি তাদের বিচার হবে এবং সফলতার ক্ষেত্রে সাহায্যর ক্ষেত্রে মহান্নবুল্লাহ আলমিন কিছু কারণের কথা বলেছেন কিছু মাধ্যমের কথা বলেছেন যে মাধ্যমে মহানবুল আলমিন তার বান্দাকে তিনি সহযোগিতা করে থাকেন মহানবুল তোমাদেরকে সাহায্য করে থাকেন সে পদ্ধতি তোমরা অবলম্বন করো আর প্রথম হলো তোমরা ধৈর্য ধারণকারী হোস্তাঈ বি তোমরা ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও আর সাথে সাথে তিনি বলেছেন ওয়সলা এবং নামাজের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও নামাজ এবং ধৈর্য ধারণের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে সাহায্য কামনা করো এবং এটি খুব বড় ব্যাপার যারা আল্লাহ ভিরু যারা আল্লাহকে ভয় করেন একমাত্র তারাই এই পদ্ধতিতে আল্লাহর কাছে সাহায্য কামনা করেন সুপ্রিয় দর্শক অতএব আপনাকে ধৈর্য ধারণ করতে হবে যার মাধ্যমে মাহবুল্লা আরামিন আপনাকে সাহায্য করে থাকেন कार होते महानब्लाद দর্শক আমরা একটু শুধু আলোচনা করব মহানবুল্লা আলমিনের এই ফজিলত ব্যাপারে একজন মানুষ ধৈর্য ধারণকারী হবে কখন যখন তার ফজিলত সে অনুধাবন করতে পারবে মহানবুল্লা জন্য যে ফজিলত তিনি রেখেছেন সে ফজিলতগুলোকে পরিপূর্ণভাবে পরিপূর্ণ অনুধাবন করা এবং নিজের জীবনে বাস্তবায়ন করা সুপ্রিয় দর্শক মহান্নবুল্লাহ আলমিন বলেন বালা ইনতের তারা যদি ধৈর্য ধারণকারী হয় তারা যদি ধৈর্য ধারণ করে আর এবং আল্লাহকে ভয় করে আর হঠাৎ করে তাদের কাছে যদি বিপদ চলে আসে যদি শত্রু চলে আসে তাদেরকে বেষ্টন করে ফেলে তাদেরকে ধরে ফেলে মহানরবুল আলামিন তাদের সাথে ওয়াদা করেছেন তাদেরকে সান্ত্বনা দিয়েছেন যে এই কঠিন মুহূর্তেও মহানরবুল আলামিন তাদেরকে সাহায্য সহযোগিতা করে থাকেন তাদের সাথে তিনি থাকেন এবং সহযোগিতা করে থাকেন মহানবুল্লা বিশেষ একটি দূত ফিরে তাদের বিশেষ একটি টিম দিয়ে পাঁচ টিম দিয়ে মহানবুল্লা আলমিন এখানে একটি সংঘের কথা বলেছেন যে তাদেরকে পাঁচ টিম দিয়ে এবং টিমটি হবে একটি বিশেষ টিম সে টিম দিয়ে মহান্নবুল্লা আলমিন তাদেরকে সহযোগিতা করেন যদিও হঠাৎ করে হঠাৎ করে তাদেরকে এ ধরনের বেষ্টনী দিয়েও ফেলে মহানবুল আলমিন তার বান্দাকে তিনি সহযোগিতা করেন সুপ্রিয় দর্শক এই ধৈর্যের মাধ্যমে তাহলে তার বান্দা মহান্নবুল্লা আলমিনের কাছে সর্বোত্তম যে প্রতিদান সে প্রতিদান পেতে পারে আর তার উত্তম প্রতিদান জান্নাতুল ফেরদাউস তার আগে দুনিয়াতে সার্বিক যে সহযোগিতার প্রয়োজন আছে সার্বিক তার রক্ষণাবেক্ষণ তার ফলে যত ধরনের কষ্ট বিপদ সে বিপদ থেকে উদ্ধার করেন যত ধরনের চক্রান্ত সে চক্রান্ত থেকে উদ্ধার করেন হ্যাঁ অনেক সময় চক্রান্ত আসতে পারে আপনি একজন ভালো মানুষ আপনার ক্ষেত্রেও কেউ চক্রান্ত করেছে आपके विपदे फलर चेष्टा कर महानबल्ह आलमीन एक क्षेत्र के पद देखिए अथबाइ चक्रांत की मुक्ति पेधर पद्धति हलोर्धारण सुप्रिय दर्शक छोट एक बिरतर पर आबो धर्म फिलत नहीं आलोचना करब अपाई थकून अल्सुम वरह कारण सत्य पुण्यर पद देखा जानते पद देखा जे व्यक्ति सर्वदा सत्यकथा सत्य बोलते चेष्टा कर निकट ता सत्यवदी हिसेब लिपिबद्ध कर और तुम्हारा मिथ्या पापाचार पद देखाए पार जान नाम पद देखा सर्वदा मिथ्याल अष्टम खंड शिष्टाचार अध्यय्छेद हादिस नम्बर छ हजार चुरानबी सही मुस्लिम चतुर्थ खंड सत्कार सदव्यवहार शोत् और शिष्टाचार अध्यय्छेद মানবতার পথ প্রদর্শক আলফোর আনুল করিম কি ওসিরাত করেছে মানব জাতির জন্য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 सबकि देखते नियमित अनुष्ठान अल कुरानी पवित्र एवं विशुद्ध जीवन जापन करार् कुरान दिए निर्देशना जानते हम देख कुरानस আমরা কথা বলছিলাম মোহানবুল আলমিন তিনি ইরশাদ করেন ও ইন তসবির तर चक्रे फल फल तुम्हारे बुझबे महानब आलमीन तर चक्रांत देखे আপনাকে হেফাজত করবেন আপনাকে বাঁচিয়ে নেবেন কোনো ক্ষতি হবে না তাদের চক্রান্তর মাধ্যমে তারা কোন কিছুই ক্ষতি করতে পারবে না ক্ষতি করতে পারবে না কারণ কারণ হল মহানবুল আপনাকে সার্বিকভাবে সাহায্য সহিতা করে থাকেন আপনি ধৈর্য ধারণ করেই হয়েছেন আপনি ধৈর্য ধারণ করেছেন আপনি আল্লাহকে ভয় করেন মহানবুল আলমিন আপনাকে সান্ত্বনাদের কথা বলেন তারা যে কর্মগুলি করে নিশ্চয় আল্লাহ আল্লাহতালা বেষ্টমী দিয়ে রেখেছেন তার আওতাতে তারা করে তাদের চক্রান্তকে আল্লাহ তালা নস্ব করতে পারেন মুহূর্তে সেটি নশ্বাত হতে পারে কখনো চক্রান্ত করে তারা বিন্দু সফলতাও অর্জন করতে পারে আপনার কিছু ক্ষতিও করতে পারে আপনি ধৈর্য করে হওয়া সত্ত্বেও এই ক্ষেত্রে মহানবুল্লাহ আলমীর আপনাকে উত্তম প্রতিদান দিতে চান তাহলে ধৈর্য ধারণ করার ফলেও কোনো যদি বিপদ চলেও আসে আপটা টেনশন করা আদৌ উচিত নয় যদি ধারণ করার ফলে তাহলে সর্ব উত্তম গুণ তাদের মাঝে ছিল নবিদের মাঝে বিশেষ করে নবী মোহাম্মদ সাল্লা মাঝে এরপরও তো তার কাছে বিপদ এসেছে তার কলাতে রশ্মি লাগানো হয়েছে তাকে ধুধু নিক্ষেপ করেছে তার উপরে যে ওটের নারী ভুড়ি তারা নিক্ষেপ করেছে হ্যাঁ তাদের চক্রান্ত কিছু কষ্ট হয়েছে এই ক্ষেত্রে মহানবুল্লাহ আলমিন তার বান্দাকে তিনি অতি উত্তম প্রতিদান দিবেন এই জন্য কষ্ট কখন আসতে পারে এটিকে গ্রহণ করে নিতে হবে এবং এই ক্ষেত্রেও আপনাকে ধৈর্যশীল হতে হবে মহানবুল্লাহ আলমিন আরও ফজিলতের কথা বলেন সৌরতর রাদে এখানে মহাববুল্লাহ আলমিন এসাদ করেন যে দেখানো হবে আল্লাহ করছেন যে কাল কেমতের দিন বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে বিভিন্ন দরজা দিয়ে তারা আসবেন এবং তাদেরকে অভ্যর্থনা দেবেন সালামুন আলাইকুম আপনাদের প্রতি শান্তি অবতীর্ণ হোক আল্লাহ আপনাদেরকে শান্তি দিন যেহেতু আপনারা ধৈর্য ধারণকারী ছিলেন ধৈর্য ধারণ করেছেন মহানবুল আপনাদেরকে উত্তম দেন। আর আপনাদের এই আবাস স্থল এই যে আপনাদের যে সম্মান দিয়েছেন সেই স্থান কতই না উত্তম তারা তাদেরকে অভ্যর্থনা দিতে থাকবেন এবং শান্তির বাণী তাদেরকে দিতে থাকবেন এই দিকগুলি এসে থাকে মমিনদের প্রতি সুপ্রিয় দর্শক অতএব আমরা যে ধৈর্যের ফজিলত নিয়ে কথা বলছিলাম এই ধরনের ধৈর্যধারীদের ফজিলত তিনি আলোচনা করেছেন মহানবুল্লা আলমিন তার বান্দাদেরকে তিনি পৃথিবীতে যে দিকগুলি তাদের মাঝে দিয়ে পূর্ণতায় পৌঁছান তাদেরকে পূর্ণ মমিন হিসেবে গ্রহণ করেন যারা আল্লাহর পথে বের হন এবং সৎকাজ শুরু করেন মহানরবুল আলমিনকে গ্রহণ করার জন্য তারা প্রচেষ্টা চালান আমল শুরু করেন তাদেরকে এ পৃথিবীতেই মহানরবুল আলমিন ফ্রেস করে দেন এজন্য জন্য মেন যারা আল্লাহ বিশ্বাসী তাদের মাঝে অবশ্যই কাজ হবে কর্ম থাকবে তাদের মাঝে তার কর্ম সম্পাদন করবেন আর কর্ম সম্পাদনের ফলে মহানরবুল আলমিন बंदा के दीबें परिष्कार महानबल आलमीख निश्चय धारण कारी सबसे क्या जुड़ी दिए वो सल पृथ्वी अनेक सत्क नामल रोजा एकल हज एकल दान खाते एक पर्दा कर एक महानब्लन पुरस्कार करमा कर दिन तहम आलमीन बड़ प्रतिदान दिए थे विशाल प्रतिदान दिए थे মহানরবুল্লা আলমী যখন কোন বিষয়কে বড় বলেন ক্যাবির এরপরে তিনি আরেকটি গুণ বাড়িয়ে দিয়েছেন সেটি হচ্ছে বড় বড় মহা তাকে দেন এবং যখন মহানবুল্লাহ আলমিন মহান বলবেন তার চেয়ে বড় তার চেয়ে সুসম্মানের জিনিস আর কিছু হতে পারে না সুপ্রিয় দর্শক ধৈর্যশীলদের যে গুণগুলি আছে তার মাঝে মহানবুল আলমিন আরেকটি গুণের কথা তিনি বলেছেন যে তারা মাপ করে দিবে ধৈর্যশীল যারা হবে তাদের জন্য প্রতিদান রেখেছেন আর ক্ষমা করার গুণটি এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ গুণ কেউ কাউকে ক্ষমা করে দেওয়া। এটি আর এই গুণটি সর্বোত্তম গুণ মোহানবুল্লা আলামিন তিনি এই গুণটি পছন্দ করেছেন যে তার বান্দাদেরকে তিনি ক্ষমা করে দেন বান্দাদেরকে ক্ষমা করে দেন ভুল করে ভুল করার পর আবার ক্ষমা করে দেন আবার ভুল করে আবার ক্ষমা করে দেন আবার ভুল করে আবার আল্লাহর কাছে বিশেষ কামনা করে আবার তাদেরকে তিনি ক্ষমা করে দেন মহানরবুল্লা আলমিন এই গুণটিও জড়িয়ে দিয়েছেন যারা ধৈর্যশীল হবেন ধৈর্য ধারণ যখন করবেন সাথে সাথে কেউ অন্যায় যদি করে এই ক্ষেত্রে তাকে মাপ করে দেওয়ার গুণটি তাদের মাঝে থাকবে মহানরবুল্লা আলমিন তাদেরকে তিনি ভালোবাসেন এবং মহানরবুল্লা আলমিনের ভালোবাসাটি তার প্রিয় বান্দার ক্ষেত্রে হয়ে থাকেন প্রথম তার ভালোবাসা তার সকল বান্দাকেই তিনি ভালোবাসেন তিনি ভালো কামনা করেন যে তারা সকলেই জান্নাতি হন এটি তার কামনা এটি তার চাওয়া এবং এ চাওয়ার ক্ষেত্রে বিশেষ তার ভালোবাসা হয় তাদের প্রতি যারা তার আদেশগুলোকে আদেশ হিসেবে গ্রহণ করতে পেরেছেন এবং তার নিষেধগুলিকে নিষেধ হিসেবে গ্রহণ করতে পেরেছেন মহানবুল্লা আলমী নিঃস্বাদ করেন ওবুসির সবুরের ফজিলত হলো ধৈর্য ধরার ফজিলত হল সুরাত আলে ইমরানের महानबाला आलमीन बंदा के जो भलोबाजी तक जिब्रिल्लम जिब्रिलके संबंधी भलोबासी भलोबासन अल्लाह अकबर आल्ला भलोबासा अल्लाह तला बंदा के, के भलोबाजी এবং ভালোবাসাটি হবে তার কর্মের ফলে আল্লাহ আল্লাহতালা কখনো তিনি কর্ম জুড়ে দিয়েছেন যারা ইমান এনেছে ইমানের পরে যারা কর্ম করেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন তাহলে এখানে এ আয়াতে মাহরবুল্লা আলামিন তিনি কর্মের কথা বলেছেন যখন ইমান আনে এবং উত্তম কাজ করে তাহার পরে তার ভালোবাসাটি হয় এম আল্লাহ আল্লাহতালা তার যে ভালোবাসা যে তিনি চান যে সকলে জান্নাত গ্রহণ করুক সকলে জান্নাতই হন কিন্তু তার বিশেষ ভালোবাসা হবে যখন তারা কর্ম করবেন এবং তার আদেশ নিষেধকে মেনে নিবেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন অনুরূপ হবে উল্টো থেকে উল্টোও হয় মহানডবুল্লা অসন্তুষ্ট হন কারউপতি তিনি রাগ করেন যখন কারোর তিনি রাগ করেন তার কর্মের ফলে তার অশোভনীয় আচরণের ফলে মহানডবুল্লা আলমিন জিবরিল্লা আলাইস্লামকে আহ্বান করেন এবং বলেন যে আমি ওই ব্যক্তিকে ঘৃণা করি তুমি তাকে ঘৃণা করো এবং তুমি সকলকে জানিয়ে দাও যে আমি তাকে ঘৃণা করি মহানবুল্লা আলমিনের ঘৃণা তার প্রতি আসতে থাকে সুপ্রিয় দর্শক তাহলে মহানডবুল্লা আলামিনের ভালোবাসা পাওয়া যেতে পারে এই সুবরের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে অতএব আমাদেরকে মহানবুল্লাহ আলমিনের যে ভালোবাসা অর্জন করা এই ভালোবাসার কর্মের মাধ্যমে হবে অতএব আমাদের কর্ম করতে হবে মহান্নবুল্লাহ আলমিন করেন যে ধৈর্য ধারণকারীরা মহানডবুল্লা আলামিনের নিদর্শন দেখে তারা নসিহত গ্রহণ করে তাদের পথ চলাকে সঠিক করে ফেলেন পৃথিবীতে আমরা মানুষ হয়ে এসেছি আমাদের সকলের চলার পথ যদি এক হতো তাহলে মানুষ হিসেবে আমরা সকলে সমান ছিলাম কিন্তু আমাদের চলার পথ কেউ সঠিক পথকে অবলম্বন করে একজন ভালো মানুষ হিসেবে যেমনটি আল্লাহর কাছে তিনি ভালো মানুষ হিসেবে গৃহীত দুনিয়াতেও তার কিছু নমুনা সেটি চলে আসে মানুষেও তাকে ভালো বলে পক্ষান্তরে যারা যারা ধারণকারী তারা কিন্তু আল্লাহর ভালোবাসা যখন পান এবং আল্লাহর যে নিদর্শন নিদর্শনগুলোর মাধ্যমে নসীহত গ্রহণ করেন অতএব মহানবুল্লাহ আলমী আয়াত যে নিশ্চয় এতে অনেক নিদর্শন আছে নিদর্শন গ্রহণ করে কে সবুরের ক্ষেত্রে অধিক সবুরকারী ধৈর্য ধারণকারী তারা নসিহত গ্রহণ করে থাকে আর যারা শাকুর, মহানবুল আলমিনের যারা শুকুর গুজর হন তারা নসিহত গ্রহণ করে থাকেন সুপ্রিয় দর্শক ধৈর্য ধারণকারী না হলে তার ক্ষতির দিক আছে মহান রব আলমিন ছোট্ট একটি সুরা দিয়েছেন সুরাতুল আসর এবং সুরাত আসরের শেষ অংশে তিনি বলেন তারা নয় যারা ধারণ করে তারা ক্ষতিগ্রস্ত নয়। মানে ইমান এনেছে ইমানের পরে ধৈর্যের নসিহত একে তারা করে থাকেন তারা কখনো ক্ষতিগ্রস্ত নন মহনুবুল বলেন ইল্লা আমানু নিশ্চয় যারা ইমান এনেছে ও আমিল उत्तम क्या करता क्तिग्रस्त धारण नसिहत करते सुप्रिय दर्शक अल्लाह तला सकल के धारणकारी हिब्बे ग्रहण करब्ला আম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 ইসলামের নারীর মর্যাদা প্রতি সোমবার সন্ধ্যা সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে sustained The best profession is a profession of a person who invites people to Allah Subhanallah. Avail the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest. But the meaning should be to spread the message of Allah To implement the convincing Islamic come educational formula to excel in your career. Dekhun, Career Guidance. रविवार रत साढ़े सातट सम्प्रचार सकाल साढ़े नशे डीज टी बांगल